আজকে সেই ধারাবাহিকতায় যে আলোচনা সেটা হচ্ছে আমান উদ্দারিতা সম্পর্কে একথা আমাদের সবারই জানা আছে যে রসুল আকম সাল নৌবোধ পাওয়ার পূর্বে যে দুইটি বিশিষ্ট ছিলেন সেটা হচ্ছে একটা হচ্ছে আমার দ্বারিতা আর একটা সত্যবাদিতা এই কারণে তাকে আসাদ্রিক বৈশিষ্ট্য সেটা প্রত্যেক মানুষের মধ্যে অবশ্যই থাকা চাই বাধ্যতামূলকভাবে প্রথম কথা হচ্ছে আমানত কাকে বলে আমানত বলা হয় দায়িত্বকে আমানত বলা হয় অর্পিত কোনো কিছু কারো কাছে কিছু যখন গচ্ছিত রাখা হয় তখন সেটাও আমানত এরকম কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেটাও আমানত হ্যাঁ সুতরাং অর্পিত কোনো দায়িত্ব সেটা আমানতের অধীনে পড়ে সেটার অনেক প্রকার আছে যেটা সামনে আমরা বলতে চেষ্টা করুন এই আমানত দারিতা প্রত্যেকটা মানুষের মধ্যে অবশ্যই ভাবে প্রয়োজন কারণ আমানত যদি না থাকে তাহলে কোনো কাজই রূপে কখনো করা সম্ভব হবে না এবং এই কারণে আল্লাহন পুরো শরীরটাকেই পুরো বিধিবিধানটাকে আমানত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেছেন যে আমি আমানতকে উপস্থাপন করেছি আপনার কৃষির উপর আল আকাশের উপর জমিনের উপর এবং পাহাড়ের উপর আল্লাহুল এই আমানত বলতে কেউ কোরআন বুঝিয়েছেন কেউ পুরো শরীয় জিনিস আকাশ জমিন এবং আপনি পাহাড় এই তিনটা জিনিস বহন করতে অস্বীকার করেছে যা আমরা পারব না এই বলে আল্লাহর সাথে গাদ্দারি করেছে তা না বরং এই অস্বীকার করার পেছনে কারণ হচ্ছে ওয়াশফাক নামিন হা যে তারা দায়িত্ব পালন করতে পারবে না বলে আশঙ্কিত ছিল এবং এই আশঙ্কা যদি কারোর মধ্যে থাকে তখন কোন দায়িত্ব নিতে না চাওয়া এটা কোনো দোষের বিষয় নয় কেউ যদি মনে করে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটার উপযুক্ত আমি নই সুতরাং আমি এটা নিতে পারব না এই কারণে সে এটা থেকে বিরত থাকছে সুতরাং এটা কখনো কি হয় না অপরাধ হয় না যেরকম ইমাম বাবু হানিকা রাহিমল তাকে যখন প্রধান বিচারপতি দায়িত্ব নিতে বলা হয়েছে তখন তিনি বলছিলেন এটার উপযুক্ত আমি নই এটার উপযুক্ত আমি নই অথচ উনি একজন বড় মাপের মুক্তি ছিলেন তার দ্বারা এটা অসম্ভব কিছু ছিল না কিন্তু উনি ব্যক্তিগতভাবে মনে করেছেন এটা বিশাল দায়িত্ব চিফ জাস্টিস হওয়া বিশাল একটা এলাকার তখন এত বাংলাদেশের মতো ছোট না মুসলিম বিশ্ব অনেক বড় ছিল এত তো এত বড় এলাকার প্রধান বিচারপতির দায়িত্ব এটা কোন ছোটখাটো ব্যাপার না সেটা আমি বহন করতে পারব না এইখানে বলছেন আমি অযোগ্য আমি পারব না তখন তখনকার যুগের খলিফা বলছিলেন তখন যদি আপনার কথা আমি বিচারপতি হতে পারি না হ্যাঁ এই কারণে ওনাকে আপনার জেলে বন্দি করা হয়েছে ওনাকে মারা হয়েছে কিন্তু তারপরেও তিনি ব্যাপারটাকে খুব ভয়ানক মনে করেছিলেন যেই দায়িত্ব ছোটখাটো দায়িত্ব নয় সেটা আমার দ্বারা কখনো সম্ভব নয় এবং আক ইসলাম কোন সাবির ব্যাপারে কারণ তোমার সেই যোগ্যতা নেই সুতরাং বিচারের ব্যাপার সফার এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার তো এই যে আপনার আল্লাহানু আমানতকে উপস্থাপন করেছেন এবং আকার জমিন পাহাড় সেগুলো আপনার ভয়ে আতঙ্কিত হয়ে সেটাকে বহন করতে অস্বীকৃতি জানিয়েছে এবং আল্লাহ বলেছেন ওয়াহম আল্লাহ আলী কিন্তু মানুষ সেটাকে সহজে বহন করে নিয়েছে এবং সহজে বহন করার কারণ হিসেবে বলেছেন কিন্তু সে তো সাহস করে নিয়েছে দায়িত্ব বহন করেছে কিন্তু সে তো পারবেন কারণ তার মধ্যে দুটি খারাপ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি সে আপনার জোলম করে যদি কোনো মানুষের শক্তি বাড়ে এটা গায়ের শক্তি হোক পদের শক্তি হোক যেকোনো শক্তি যখন বাড়ে তখন সে জোলম করার ইচ্ছা পোষণ করে একজন মানুষের টাকাগুলি যখন বেড়ে যায় তখন সে আরেকজন উপর জোলম করে সে টাকার দাপট দেখায় যে কি করবে হ্যাঁ এরকম কারোর যদি পদের কোন শক্তি থাকে তখন সে জোলম করে সে বলে যে কি করবে মানে তার কোনো কিছু করার নেই সুতরাং আল্লাহ জন বলেছে সে তো বহন করেছে ঠিকই কিন্তু তার মধ্যে খারাপ দুইটা বৈশিষ্ট্য আছে সুতরাং সে সঠিকভাবে বহন করতে পারবে না আসলে হ্যাঁ যে সে প্রথমত হচ্ছে যে যখন তার মধ্যে কোনো কি আপনার সক্ষমতা দেখবে সে তাকে বিশাল মনে হবে তখন সে জুলুম করে বসবে আরেকটি হচ্ছে যে সে তো আপনার মূর্খ থাকতে চায় এটা হচ্ছে মানুষের চরিত্র এই কারণে দেখবেন মূর্খের সংখ্যা বিশ্বের মধ্যে সবসময়ে বেশি কারণ মানুষের অভ্যাস হচ্ছে মূর্খ থাকতে চায় শিক্ষিত হতে চায় না সুতরাং মূর্খতা তার একটা বিশেষ বৈশিষ্ট্য আর মূর্খতা থাকলে কখনো দায়িত্ব আদায় করা যায় না আপনি একটা দায়িত্ব বহন করছেন কিন্তু এই দায়িত্বের আপনার অধীনে কি কি কাজ আছে যদি আপনি না জানেন কিসের দায়িত্ব আপনি পালন করবেন অনেককে জিজ্ঞাসা করলে যে এমপি মানে কি যে একজন এমপি দায়িত্ব কি থাকে সেইগুলো কিছুই বুঝে না সেই মানে লুটিপুটি খাওয়াটাই বুঝে যে ওইখানে যাইবো যাইলে আমি লুটি লুটিপুটি খাওয়ার একটা পথ বাইরেবে এটা কি বিজনেস মতো মানে করে নাকি জিজ্ঞাসা করবেন মানে সব পাগলের হ্যাঁ হাড্ডি সব জায়গায় ওইখানে উঠে অনেক আছে হ্যাঁ সবসময় উল্টা পাল্টা পথে চলছিলাম পরে সব হয় কি একটা এমপি হওয়ার জন্য হ্যাঁ বিশাল ব্যাপার তো এই কারণে আপনার আমানত দ্বারিতে যেটা সেটা অবশ্যই ভাবি দরকার না হলে আমান যদি না থাকে তাইলে আপনি আল্লাহর অধিকার আদায় করতে পারবেন না নাকি হ্যাঁ সুতরাং একেবারেই দরকার আর এই আমানত দারিতের কারণে রসুল ইসলাম প্রসিদ্ধি পেয়েছেন আল্লাহন মধ্যে আমানত দারিতে আছে তিনি যার কাছে যেটা আমানত সাজে সেটাই তিনি আমানত রাখেন এটা আল্লাহনুর কে প্রকৃতি আল্লাহ জুল্সাহুর যদি বুঝেন যে একজন লোক সন্তানের আমানত বহন করতে পারবে তখন তাকে সন্তান দেন যদি মনে করেন যে একজন ধনের আমানত বহন করতে পারবে তখনও তাকে ধন দিয়ে থাকেন যখন তিনি মনে করেন একজন আপনার জ্ঞানের আমানত বহন করতে পারবেন তখন তাকে আল্লাহ বেশি জ্ঞান দিয়ে থাকেন সুতরাং একজন যদি আপনার শক্তির আপনার আমানত বহন করতে পারে তখন তাকে শক্তি দেয় কিন্তু সমস্যা হচ্ছে বহন করতে পারে যোগ্যতা আছে কিন্তু করেন কি এটা হচ্ছে আসল কথা মনে করতে পারবে মানে সেই ইচ্ছে করলে পারবে সে যদি সঠিকভাবে শিক্ষিত হয় তার মধ্যে যদি জোলমের সেই কুপ্রবণতা না থাকে তাহলে সঠিকভাবে সে আমারও আদায় করতে পারবে এই কারণে আল্লাহ দিয়েছেন আর যাকে দেখেন যে সে কোনো ভাবেই পারবে না তার মধ্যে কোনো যোগ্যতা নাই তাকে দেন না যেটা এক হাদিসের মধ্যে বলা আছে যে যখন আল্লাহ জুল্লাহ শাহন দেখেন কোনো ব্যক্তিকে ধন দিলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার ধ্বংস অনিবার্য তখন তাকে ধন দেন না সে যতই চেষ্টা করে আল্লাহাজ তাকে ধনী হতে দেন না যখন দেখে আল্লাহ যদি কাউকে সুস্বাস্থ্য দিলে তার জন্য এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তখন তাকে কখনো সুস্বাস্থ্য দেন না তাকে আপনার আপনার সব সময় জড়িয়ে রাখেন কারণ তার জন্য সেটা কাল হয়ে দাঁড়াবে এরকম ভাবে কাউকে যদি আপনার এরকমভাবে সম্পদ সম্পদের আমানত দিতে চান হ্যাঁ যদি দেখেন যে সম্পদ দিলে কি তার ক্ষতিভাবে দেন না এই জাতীয় পথ আপনার আমানত আছে যাকে যেটা সাজে সেটি তাকে দিয়ে থাকেন এটা চাললার নিয়ম কিন্তু দিয়ে থাকেন তার ধারণ ক্ষমতা আছে কিন্তু সে যদি সঠিকভাবে সেটা আমানত আদায় করার যদি পলিসি জানে শিখে এবং সেই হিসের সাথে অগ্রসর হয় তখন তার পক্ষে সম্ভব রসুল এখন সাল্লাহ আলী ইসলাম নিজে আমানত রক্ষা করেছেন আর নিজে তো নবী হওয়ার আগেই আমিন হিসেবে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি নিজের জীবনে বিরাট একটা সুযোগের ক্ষেত্রে তিনি আমল দারিদ্রের পরিচয় দিয়েছেন প্রথমত তিনি রসুল রেশালতাই আমানত আল্লাহ তাকে রসুল বানিয়েছেন তিনি এই রেসালতের আমানত বহন করেছেন এবং সেটাকে সুন্দরভাবে তিনি আদায় করেছেন যেটার সাক্ষী সাহাবাই কিরামকে তিনি বানিয়েছেন তিনি আপনার বিদায় হজের সময় সাহাবাই কাম কে বলেছিলেন আল্লাহ যা আমি কি আমার কাছে যে আমানত রাখা হয়েছে রেশালতের সেটাকে পৌঁছিয়ে দিতে পেরেছি তোমাদেরকে তখন সবাই বলছেন যে বাড়া অবশ্যই আপনি দিয়েছেন কোন আপনি সমস্যা করেননি তখন তিনি আঙ্গুল আঙ্গুলু ছাশের দিকে আঙুল আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহ ফে আল্লাহ আপনি সাক্ষী থাকুন সবাই বলেছেন আমি আদায় করেছি সুতরাং রেসালোরটাই তো মৌলিক আমানত ছিল এই কারণে তিনি বলেছেন যে কোন নবী এমন জাননি যে এমন মানুষ তার উন্নতের জন্য যা যা লাভজনক তার কোনোটা রেখে গেছেন বলে জাননি এমন হয়নি বরং তিনি যতটুক জানতেন যে তার উন্নতির জন্য যে জিনিস লাভজনক সেটা অবশ্যই বলেছেন এবং তিনি যতটুকু জানতেন যে জিনিসটা তার উন্নতির জন্য অকল্যাণ করি প্রদর্শন অবশ্যই করেছেন কারণ এটা হচ্ছে আমানতের দাবি যে আপনি আপনি যে আপনাকে আমিন মনে করেছে আমানতদার মনে করেছে যে তার সাথে আচরণ করবেন তাকে ভালোটাই দেখাবেন খারাপ থেকে কি সতর্ক করবেন এই কারণে বলা হয়েছে রসুর এখন বলেছেন আল মুস্তেসার মোমিন বা এখানে আপনার পাশে আমি আপনার মত একটা দোকান খুলতে চাই আপনার কাছে সুন্দর করে আমার মানে পরামর্শ চাইছে আপনি জানেন যে দোকান খুলি দিলে আমার গাউর কমে যাবে আপনি এবার অনেক কাহিনী তুলে আপনাকে আমানতের সাথে বলতে হবে হ্যাঁ যেটা আপনার সে জানতে চায় সেটা জানাইতে হবে রিজিক কখনো তার হাতে বা কারোর হাতে নয় বরং রিজিক আল্লাহর হাতে এটা একবারে চূড়ান্ত সত্য এতে কোনো সন্দেহ নাই যে নিজের জীবনে নিজের আশেপাশের দিকে তাকিয়েছেন যে ফিল্ড থেকে শিক্ষা নিতে চায় নিজের জীবন থেকে শিক্ষা নিতে চায় সেটা হচ্ছে সব বড় শিক্ষা আমি আব্দুল বাদিন থাকা অবস্থায় সেনা এলাকায় একটা মার্কেট দেখেছিলাম বাইতু সাল্লা নামে বিশাল মার্কেট ওই এলাকার সর্বশ্রেষ্ঠ মার্কেট মানে ওইখানেই সবাই আপনার কেনাকাটা করে হ্যাঁ সুপার মার্কেট কিন্তু হঠাৎ করে ওটার পাশে ওথাইমে সাগা খুলে বসছে এখন তারাও আতঙ্কিত পুরো এলাকার মানুষ আতঙ্কিত মানে এরা জিন্দিগি না হ্যাঁ কিন্তু আশ্চর্য যার কারণে দেখা যায় যে কোথায় আসে পাশাপাশি ওর বিজনেস এর পরিবর্তন হয়নি মানে সে খুব বুদ্ধির সাথে পিওর জিনিসগুলা কি ওইখানে নিয়ে আসছে তার সে মার্কেটের মধ্যে তার ওই চাহিদাটা মানুষের কাছে এখনো আপনার বিরাজমান মানে উথাইম এর মতো এত মার্কা মার্কেট মানে নাম করা মার্কেট তার তাদের ধস নামাইতে পারেনি সুতরাং এটা হচ্ছে আল্লাহ রিজিক থাকলে কেউ কারোর ধস নামাইতে পারবে না হ্যাঁ যতই করুক না কেন কিন্তু নাকি বড় বড় পান্ডা ওথাইম যে বড় বড় মার্কেট গুলো আছে আশেপাশের যত ছোট আপনার বেকালা অথবা ছোট সুপারমার্কেট সবার কিন্তু খবর করে ছাড়ছে কিন্তু এই ব্যবসার কিছুই হয়নি সে দিব্যি ব্যবসা করে যাচ্ছে তার ভরসা ছিল যেটা রসুলের মধ্যে পাওয়া গেছে রসুল আকমসুল ইসলাম যখন মুকা বিজয় করলেন এটা সবাই জানেন মৃত্যুর দুই বছর আগে মুকা বিজয় করেন করার পর হজরত তখন তিনি কি করলেন ওসমান তালহা যিনি কাবা শরীফের চাবির ছিলেন তার থেকে চাবি নিয়ে তখন মসজিদে ঢুকলেন ঢুকার পরে তিনি নামাজ পড়লেন পরে টের বাইর হয়ে তারপরে যখন বাইর হইলেন হজরত আলীর তিনি আবেদন জানাইলেন কি জানাইলেন বললেন যে হে আল্লাহ যে ইজ আল্লা আপনি আমাদের বংশের জন্য আসে রসুলের জামাই মেঘে মেয়ের জামাই ফাতেমার কে স্বামী তারপরে আপনার কি এত কাছের সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে মুসলমান সে হজরত আলী তারপরেও এত কাছের হওয়া সত্ত্বেও তিনি বললেন অসম্ভব এই কথা বলার সাথে সাথে তিনি ওসমান এবং তাকে চাবিটা দিবস যা আজকে কখনো খেয়ান তোমার হাতে ছিল তোমার হাতের জিনিস তোমার হাতে পৌঁছিয়ে দিলাম আমি ক্ষমতা পেয়েছি বলে তোমার হাত থেকে চাবি নিয়ে নিয়ে আরেকজনকে দিয়ে দিব সেটা হতে পারে না হ্যাঁ তার এরকম নিজের লোকদেরকে দিয়ে বসতেন আর হজরত আলী ছিলেন কাছের মানুষ নাকি অবশ্য দেননি যাই হোক এটা রসুল কি বিশেষ আমানত দারিতার একটা বহির প্রকাশ এবং শুধু এখানে না এরকম হাজারো কাহিনী আছে আছে। দারিতার অনেক কি আছে প্রকাশের একটা না আমান এক নম্বর প্রকার এবাদতের মধ্যে আমানত দারিতা মধ্যে আমান উদ্দারিতা এবাদত করার ক্ষেত্রে সুচারুরূপে এবাদতটা আদায় করা নাকি আপনি নামাজে দাঁড়িয়েছেন সালাদ আদায় করার জন্য দাঁড়িয়েছেন আপনার মন আরেক দিকে চলে গেছে তখন কি আবাদতের আমানত রক্ষা পাইছে না প্রশ্চিন কালেও পাইনি বরং আপনার আমাদের দারিদ্রা রক্ষা করা রোজার যে আসল উদ্দেশ্য যে মানুষকে কি করা আপনার মত্তাগি বানানো রোজা থাকা অবস্থায় যদি বিরোধী গুনায়ের সাথে পাপাচরের সাথে আপনি লিপ্ত থাকেন তাইলে রোজার আমান উদ্দারিতে কোথায় রক্ষা পেলো উদ্দেশ্যের বিপরীত আপনি কাজ করছেন তাইলে আমান উদ্দারিতে রক্ষা পাবে করছেন কালো না করতে গেছেন হজ করার দ্বারা হয়েছে সঠিক ভাবে হজ করে আসলে আপনার কি পুরা জীবনের যাবে আপনি নবজাত শিশুর মত হয়ে যাবেন কিন্তু দেখা যায় আপনি হজ সময়ের মধ্যে সঠিকভাবে করলেন না পাশাপাশি আপনি কি করলেন অপরাধের সাথে জড়িয়ে গেলেন নাকি অনেক দেশের অনেক মহিলা আসতে হজ করতে আপনি সবার কি চেহারার উপর একটা আইডিয়া বসাচ্ছেন কে কোন ধরনের নাকি আসে না অনেকে হ্যাঁ কোন দেশের টা কি রকম না এখানে তো আপনি আসছেন গুনাম তো বিজ্ঞ আলমরা বলেন কেউ যদি একবার হজ করে ফেলে অথবা একবার অমরা করে ফেলে যেন নফল হজ করার জন্য না যায় যদি সে নিজকে কন্ট্রোল করতে না পারে অনেকে আসে ওই যে বললাম ওইখানে গিয়ে শুধু তামাশা দেখে মানে পর্যটন এলাকা হয়ে গেছে না গিয়ে ঘুরে মানে পরিবর্তন অনেকে আছে সেলফি তোলে তো মানে ছবি তুলে তুলে এখানে কি তামাশার জায়গা না কি দরকার আছে এখানে যাওয়ার বরং এখানে সবকিছু সাক্ষী হয়ে যেতেছে এত লোক আপনাকে আপনার সাক্ষী হতেছে আপনার এই হ্যাঁ ঝামেলার কাজের যে অমনোযোগী সাক্ষী অনেকে বিরক্ত হচ্ছে যে আপনার এই সমস্ত অপরাধ দেখে সুতরাং আমানোর দারিটা রক্ষা করা অনিবার্য নাকি এটা এক নম্বর দ্বিতীয় নম্বর এসে কাজের মধ্যে আমানত যে কোনো কাজ আপনি করুন না কেন ধর্মীয় কাজ এবং আপনার কি দুনিয়ার কাজ সবটাকে সঠিক আমান দারিতা সাথে আপনাকে আদায় করতে হবে কাজের মধ্যে আমানত দারিতা যে কেউ কাজ একটা করতে দিয়েছে যেন করলে চলবে না সে যদি আপনার উপর আস্থা রেখে যে আপনি সুন্দর রূপে তাকে তার এই কাজটা করে দিবেন আস্থা নিয়ে আপনাকে দিয়েছে আপনি যেন করলে চলবে না আপনার দক্ষ দক্ষতা অনুযায়ী করতে হবে একজনের দিল যে একটা মোবাইল ঠিক করে দিতে আপনি যেন করে দিলেন হ্যাঁ চলবে না একজন দিলে একটা গড়ি ঠিক করে দিতে আপনি যেন তেন দিলেন চলবে না কারণ সে তো আপনাকে হ্যাঁ আপনার দিল যেটাকে সুন্দরভাবে আপনি কাজটা সেরে দিবেন অনেকে মুখ দিয়ে বলেও যে সুন্দর করে সারি দিবেন যেন আর ঝামেলা না হয় নাকি কিন্তু আপনি দেখা যায় আপনার অভিজ্ঞতার আলোকে কিছুই করলেন না আপনি যেন তেন টাকাগুলা তার থেকে নিয়ে গেলেন দেখা যায় দুই দিন পরে আবার যে সেই রোগ বহাল উঠে বিয়েতে আসে নাকি হ্যাঁ এই হচ্ছে সমস্যা কাজের মধ্যে আমারও দায়িত্ব নাই যদি কাজের আমার দাঁড়িতে তাহলে মানুষের মূল্য বাড়ত কেমন পর্যন্ত যত আমার দাঁড়িতে নষ্ট হবে মূল্য বাড়বে আপনি এখনো দেখান একজনকে দেখলাম গাড়ির মেকানিক দিন মানুষ ছেলে ছেলেটা আপনার পুরা সেনাই এলাকা একদম প্রত্যেক এলাকা এলাকা থাকে সেনাই এলাকা থেকে দোকানটা সরে নিয়ে মানে একবার এলাকার বাইরে মানে মরুভূমির সাইডে এ সে আপনার টিপেটছে মানে সে ওয়ার্কশপ দিছে দেওয়ার পরে একদিন একজনে বলল যে আমার গাড়ি নষ্ট হয়েছে ঢুকার আগে বাইরে মানে সেনাইয়ের বাইরে অংশে পুরো এলাকা ওইখানে এখনো দোকান পাট উঠেন এই তেমন একটা হ্যাঁ ওই এলাকার মধ্যে তার দোকান হম তার ওয়ার্কশপটা পরে গেলাম যাওয়ার পর ওকে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা আপনি ভিতর থেকে বাইরে চলে আসবেন কেন এইখানে কাস্টমার এখানে কাজের জন্য সময় পাওয়া যাবে না কারণ এসে আমার দারিদার সাথে কাজ করলে অবশ্যই আপনাকে খুঁজে বাহির করবে দরকার হলে আপনাকে বিচারাগুলো আগে খুঁজবে হ্যাঁ এটা মানুষের অভ্যাস যদি কেউ শুনে যে অমুক লোকের কাছে এই জিনিসটা নিয়ে গেলে সুন্দর করে আপনার কাজটা করে দেবে তার মধ্যে কোনো গাফলা নাই তাইলে আপনি দরকার এলে দুই দিন পরেও কি করবেন সেই কাজটা করা যাবেন নাকি আপনি সবট ধরবেন এরকম আপনার দেখা গেছে প্রত্যেক কাজের মধ্যে যদি আমানোর দারিতে থাকে আমি দেখলাম একবার কাজলাতে একটা এরকম দিন দিনদার মানুষ ছিল তার একটা মুদি দোকান ছিল সে মুদি দোকান সপ্তাহে দুই দিন খুলত এই মুদি দোকানের উপরেই তার পুরা ফ্যামিলি চলতো দুই দিন খুলতে মাত্র আর বাকি দিনগুলোতে কোথায় মাহফিল আছে সেখানে সে ওয়াশর আর ঢাকা মাবে ডাকাতে নাকি আপনার সে যে সাথে সেইখানে মানে ধর্মীয় কাজে আসে বেসারা হ্যাঁ কিন্তু দুই দিন আপনার দোকান খুলবে খুব আমার দাঁড় কোন উল্টা জিনিস সে মোদীর দোকানে রাখবে না সব পিউর জিনিস হ্যাঁ একবারে পরিচ্ছন্ন কি হয় যে দিন সেই দোকান খুলবে বিশাল লাইন অনেক দূর থেকে লাইন ধরে আছে। প্রত্যেকটা মানুষ আরেক দিন পর্যন্ত যত কিছু লাগবে সবার থেকে দোকান খুলবে। সব জিনিস সকাল থেকে লাইন ধরে থাকে ওই দিন আর আশেপাশের গুলোর বিক্রিতে খবর নাই হ্যাঁ মানে ও বিক্রি করতেছে এই লাইন শেষ হয়ে যাবে সব শেষ আবার পরের আরেক তারিখে আসবে আর আবার দোকান করার জন্য অথচ আরো দোকান পড়ে আছে। তার উপর আস্থা এসেছে তার কাছে সুতরাং জিনিসটা আমি পিওর পেয়ে যাব। এই কারণে তার উপর আস্থা এসেছে তাইলে আমানোর দারিতে আস্থার একটা জায়গা তৈরি করে নাকি এই কারণে আপনি কোনো কাজে আমানোর রক্ষা করেন দেখবেন আপনি অতি সত্তর আপনি প্রসিদ্ধি লাভ করবেন এতে কোনো সন্দেহ নাই দিন যত খারাপ হয় আমান গুরুত্ব তত বাড়ে আর আমাদের দারিদ্র একসময় উঠে যাবে সুর এক বলেছেন যে একসময় আসবে যে মানুষ বলবে যে আমাদের বংশে আমার বাপদাদের মধ্যে শুনছিলাম যে একজন আমান উদ্দার ছিল মানে এটা কাহিনী হয়ে যাবে মূল যুগে তো পাওয়াই যাবে না বলবে যে আগে ছিল মানে এক যুগে শুনতাম যে আমাদের বংশে একজন আমান লোক ছিল এখনো তো আপনি খুঁজে বাইর করতে মুশকিল আপনি কিছু আমানত রাখবেন পরে হারাই যাবেন হ্যাঁ কি সুন্দর কথা বলে টাকা বাহির পাইবেন না আপনার হ্যাঁ আর বাইরের লোকদের প্রতি দেশের বাটফাটদের টার্গেট খুব বেশি যে কখন বাইরের কোনো লোক আসে একে কিভাবে টোপ দেওয়া যায় টাকা বাইর করা যায় তারপরে নিয়ে খেয়ে ফেললে বিচার টিচার কিছু হইবে না ওর কয়েকদিন পরে ছুটি আসে যাবে হ্যাঁ ছুটি শেষ চলে যাবে আবার আসলে সে নিজের ফ্যামিলির সাথে থাকবে নাকি আমার পিছনে পেছনে জুতা ক্ষয় করবে কোন সুযোগ তার নাই এই কারণে বাইরের লোকেরা খুবই সতর্ক যে দেশের পাটখারগুলো বাইরের লোকের দিয়ে টাকায় আসে যে কখন কী আসে কার পকেটে পয়সা আছে আগে খবর নেয় কয় টাকা নিয়ে আসছে আস্তে আস্তে কাছে আসে জিজ্ঞাসা করে কি কাজ করে না করে কত টাকা বেতন পায় কেমন ব্যাঙ্ক আছে। আগে ভালো করে সুন্দরভাবে চাটা নিজেই খাওয়া খাওয়াইটাই তারপর তথ্য নেওয়ার শেষ এলে এইবার আস্তে আস্তে টোপ দেওয়া শুরু করবে যে বাড়ি কাজে টাকা লাগান তাইলে এই টাকা কুলি ফেঁপে বিশাল হয়ে যাবেন দুই বছর পরে কথা পরে বিদেশ করা লাগবে যদি থাকে এখনো কেমন পর্যন্ত সেটার মূল্য অবশ্যই থাকবে কিন্তু আমরা দেখাতে পারি না হঠাৎ করে আমরা দুনি চাই এটা হচ্ছে মুশকিল আমানত দারিতার সাথে কাজ করেন প্রত্যেকটার কোয়ালিটি আপনার বাড়বে আপনি একজন এমনকি সাধারণ একটা কাজ করে একজন মানুষ টিউশন করে পড়ায় এবং এটা চূড়ান্ত কথা আর এই বিজনেস এর মধ্যে সবচাইতে আপনার আগের যুগের যে মানুষ প্রসিদ্ধি পাইছে দুইটা জিনিস একটা কি আমানত দারিতা আর একটা সত্যবাদিতা এই দুইটা জিনিসের মাধ্যমে ব্যবসার মধ্যে লাভ হয় কিন্তু এটাই আপনার ব্যবসায়ীদের থেকে উঠে যায় সত্য কথাও বলবে না কি নাই এই কারণে সবাই ধসে পড়ছে সবাই ঝামেলায় পড়ছে এই কারণে একজনের ঝামেলা হ্যাঁ নিজে মনে করছে আমি আরেকজনকে ঠক দিচ্ছি কিন্তু পরোক্ষভাবে নিজেও ঠগে পড়ে গেছে নাকি এ আছে ঝামেলার কথা হ্যাঁ প্রত্যেকে নিজে আরেকজনে আমার দারিতে নাই নিজের পণ্যের মধ্যে ভেজাল দেয় সুতরাং নিজের পণ্যে ভেজাল দিয়ে যদি নিজে না খায় আরেকজনে দিয়ে দিচ্ছে এটা খাইছে নিজে ধ্বংস হয়ে গেছে আর যদি সবাই ভালো হয়ে যেত্যা ছিল না নাকি এ হচ্ছে সমস্যা তাইলে এটা কাজের মধ্যে আমানত দারিথা নাকি আর আপনার দায়িত্ব একটা ভিন্নভাবে আমার দায়িত্ব কোন দায়িত্ব যে কোনো দায়িত্ব সেটা আমানত যেকোনো দায়িত্ব বলেন আর এই ব্যাপারে দায়িত্বশীল এবং আল ইমাম রায় মোহাম্মদ সুমনুরাথী একজন প্রশাসক দেশের সর্বোচ্চ ক্ষমতার যে অধিকারী প্রশাসক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে দেশে যার ক্ষমতা বেশি আর কি সে হচ্ছে একজন দায়িত্বশীল এবং তার অধীনে যারা আছে পুরো দেশের মানুষ এই এদের দায়িত্ব সম্পর্কে কে আমাদের দিন এদের ব্যাপারে দায়িত্ব আদায় করেছে কিনা কে আমাদের দিন তাকে হিসাব দিতে হবে হ্যাঁ তাহলে দেশ সম্পর্কে একটা দুইটা মানুষ না পুরো দেশের জনগণ এই আমাদের দেশে সতেরো কোটি আঠারো কোটি যতই হোক না কেন আমাদের সাথে তো নিশ্চিত দিন জনসংখ্যা জানা যাবে না কারণ সরকারি লোকের রাখে তাহলে মানুষ জানবে কিভাবে নাকি এটা হচ্ছে আমাদের কোন জিনিসের ইতিহাস সঠিক জানা মুশকিল সবগুলো গোজানো হ্যাঁ এই কারণে আন্দাজে করতে হবে সবকিছু হ্যাঁ ষোলো সতেরো আঠারো কতগুলি জানে আল্লাহ এতগুলো মানুষের দায়িত্ব কি একজন প্রধানমন্ত্রীর কারণ সে সর্বোচ্চ পাওয়ারের মালিক হ্যাঁ তাকে পুরা দেশের মানুষ সম্পর্কে তাকে হিসাব দিতে হবে যে আমাদের দেবাসী সাধারণ ব্যাপার না ব্যাপারটা খুবই হার্ড তারপরে রসুল খান বলেন পররা হ্যাঁ হ্যাঁ বলছে ফি বাইকি বলতে একজন পুরুষ সে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আছে নাকি নাই এরকম যারা অধীনস্থ কর্মচারী থাকবে যারা কাজের লোক এসেই মানে তার অধীনে যত আছে সব এসে তার অধীনে প্রত্যেকে তার হাতে আমানত এবং তাদের সাথে সঠিকভাবে আচরণ করছি কিনা দায়িত্ব আদায় করছি কিনা এই সবগুলো হিসাব দিতে হবে পরে কালে আপনার অবহেলার কারণে যদি ছেলে সন্তান এবং আপনার স্ত্রী নষ্ট হয়ে যায় তখন এটার হিসাব পরকালে দিতে হবে কঠিন আপনি যদি না পারেন দায়িত্ব আদায় করতে নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার নাই তাইলে অব্যাহতি দেন যা আমি আর পারছি তুমি মার্সালাম আমার দরকার নেই আর বউ নিয়ন্ত্রণ করে এটা আমার দ্বারা সম্ভব না হ্যাঁ তাইলে আপনি বিদায় দিয়ে দেন আপনি কি জন্য অথবা আপনি না পারলে প্রথমে নেবেন কেন বিশ্বের মধ্যে এত বড় বড় আলেম আছে যারা বিয়ে শাদী করে নাই হ্যাঁ যে জেলখানে বইয়ে পড়তে সক্ষমতা রাখে না হ্যাঁ জেলে বসে বসে লেখছিলেন এত বিশাল আলেম বিয়ে করে হ্যাঁ এরকম আরো বিশাল বিশাল আলেম সে মনে করছে যে আমি দায়িত্ব আদায় করতে পারবো না হ্যাঁ সুতরাং আপনি কাঁদে নেবেন কেন হ্যাঁ দায়িত্ব আদায় করতে পারবেন ঠিক আছে এইভাবে তারপরে এরকম ছাড়া গরুর মতো আর হইবে না এটা এটার আপনাকে দিতে হবে। আপনার অধীনে অপরাধ করবে তাইলে হিসাব দিতে হবে আপনি বলেন যে একে ছাড়ে দিলে তো অপরাধ করবে আর এই দিলে তো ওর ব্যক্তিগত তার কাঁধে উঠবে কিন্তু আপনার নামে তো আর সেই অপরাধগুলো লেখা হবে না যা আপনার অধীনে থাকে কাজটা করতেছে কিন্তু আপনি রাখবেন তো এটা হচ্ছে মুশকিল কথা হ্যাঁ সুতরাং আপনার অধীনেশীল আপনার স্ত্রী আপনার সন্তানের দায়িত্ব স্ত্রীর আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব স্ত্রীর উপর সুতরাং পরকারে তাকে হিসাব দিতে হবে যদি এই দায়িত্বে গাফলা দেয় সন্তান দেখিয়া সন্তানের কোন গুরুত্ব দিচ্ছে না তাইলে অবশ্যই তাকে পরকালে হিসাব দিতে হবে সে যদি মনে করে এটা পুরুষের রসুল বললেন সর্বনিম্ন একজন কর্মচারী কাজের ছেলে যে সে তার মনিবের সম্পদের উপর আমানত কারণ তার অধীনে কিছু জিনিসপত্র আছে এইগুলা সে আমানত রক্ষা করবে যদি রক্ষা না করে পরকালে হিসাব দিতে হবে সুতরাং আমরা প্রত্যেকে আমাদের কিন্তু কাজ আছে নাকি ডিউটি করি জিনিসগুলো আমি আমার একটা ধরে দিব তাকে চলবে না হ্যাঁ অনেকে হালাল মনে করে আরে অধিকার তো থাকতে হবে অনেকে বড় চাকরি করে হ্যাঁ অবস্থান ভালো নিজের বন্ধু বান্ধবকে অনেক কিছু দিয়ে দেয় এমনিতে বলেছে না আমি মোদির আমার দায়িত্ব আছে তোমার মদির বানিয়ে দিচ্ছে এটা হেফাজত করার জন্য আমার মদির বানিয়েছে হ্যাঁ নাকি কাউকে কেউ মুদির মানে মাল নষ্ট করার জন্য বরং মালের উন্নতির জন্য যে তোমাকে দায়িত্ব দিছে ব্যবসার কিভাবে উন্নতি হবে আমার ফায়দা বেঁচে যাবে এটাই তুমি দেখবা নাকি মাল আরেকজনকে দিয়ে দিতে বলছো হ্যাঁ কুচিন কালাবেনা আর আপনি বোকার মতো নিতে যাবেন কেন্দ্রে হ্যাঁ সব নিয়ে আসবেন কম রেটে দিব তা আমি যখন গেলাম প্রথম টেস্ট করতেছিলাম আর দুইটা জামা নিয়ে যখন ফাদুরে বাইরে করে দিছে লেখা আছে কেই অথচ আমি ধুইতে দিসি বলছে ভাই আর হইতো না তোমার কাছে শুধু স্ত্রী করে দিছে কিন্তু অথচ তাইলে খরচ তাইলে যেতেছে না ওই কোম্পানি লস করে দিতেছেনা না তো এরকম সুবিধা নিবেন আর এরকম সুবিধা আপনি বললেই হইবেনা না এটা দায়িত্ব ছিল এরা তো ক্যাশো বসাই দিছে না ওরা তো এই অধিকার দেওয়া হয়নি যেরকম জালিয়াতি করবে যদি মালিক জানে তাহলে তো খবর করে ছাড়বে নাকি ছাড়বে না এই সুবিধাটা নিতে যাবেন অনেক আছে হালাল মনে করে অনেক দিন ধরে আছে এই দুই নম্বরই কাজ করে হ্যাঁ একজনের সুবিধা না আপনাকে বুঝতে হবে তার এই অধিকার কে দিল থাকে একজনের যদি নিজে আপনার কন্ট্রাকে দোকান নিয়ে যেরকম আপনারা ব্যবসা করেন সে যদি তার সম্পদ দিয়ে দেয় সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার আপনাকে ফ্রি দিয়ে দেখ এক গাড়িটি কাঁদে উঠে দেখ কোন সমস্যা নেই এটা মালিক সে সে দিতে পারে কোনো সমস্যার কিছু নেই আরেকজনের অধীনে থাকি সে কি জন্য দেবে আপনাকে আর আপনি নিয়ে চলে যাবেন না অসম্ভব যে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল কেউ মনে করবে না দায়িত্বের বাইরে আস হ্যাঁ প্রত্যেকে দায়িত্বশীল সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে রসুল একবারে কাজের ছেলে পর্যন্ত দায়িত্বের কথা বলছেন এবার মাঝখানে আপনার দায়িত্ব খুঁজে বাইর করেন প্রত্যেকেই তোমরা আমানত দ্বার প্রত্যেকের সম্পর্কে প্রত্যেকটা জিনিস যে যার অধীনে হ্যাঁ প্রত্যেকে আজ আমানত সুতরাং এ রক্ষা করতে হবে হ্যাঁ এতে কোনো সন্দেহ তাইলে আমারত রক্ষা করলে তো আপনার এই অশান্তি আর দুনিয়াতে আর থাকতো না কারণ আমার সুতরাং এমন এমনকি কাউকে দেওয়া দায়িত্ব দেওয়া মানে সেটা আমার দায়িত্ব আপনাকে আপনাকে ঠিক দিতে আছে একজনকে দায়িত্ব দেয় এই দায়িত্ব গ্রহণ করার তার ক্ষমতা আপনি দায়িত্ব দিবেন হ্যাঁ আমি সব বিশ্বাস করবো তোমার উপর কিছুদিন দেখবি মাস দুই মাস তিন মাস চার মাস হে যেভাবে বুঝাই দেয় আপনি বুঝে যান আপনি কোনো তদন্ত করেন না কিছু করেন না এই লোক এক বছর পরে দেখবেন আমানত শেষ হয়ে যাবে আপনি অযোগ্যের হাতে আপনি ছাড়ে দিলেন কেন টাকা নাকি আপনি জানেন আপনি একজন শিক্ষকের কাছে আপনার মেয়েটাকে ধরাই দিলেন একজন টিচারের কাছে জানেন যে এই বেটা এরা আগে কাহিনী আছে সে এর কাছে পড়তে দেওয়ার পর এই মেয়েদের সাথে খারাপ আচরণ করছে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা ভালো আপনি ওকে শুধু শিক্ষার জন্য আপনার মেয়ের চরিত্র নষ্ট করে আপনি না। আপনি আরেকজনের হাতে উঠে দিতে যাবেন কেন হ্যাঁ সুতরাং প্রত্যেকে আপনার আরেকজনকে আমানত সপর্দ করতে আপনি কি নিজেই সতর্ক থাকতে হবে আপনি জানেন এই ডাক্তার চিকিৎসা করতে পারে না। আপনি নিজকে তার হাতে ন্যস্ত করবেন কেন তারপরে উল্টে ওষুধ দিয়ে আপনার বারোটা বাজানোর জন্য অদক্ষতার পরিচয় দিয়ে যদি ফেঁসে যায় অথবা সে যদি অন্য উকিলের সাথে বিপক্ষ উকিলের সাথে আটাত করে যদি একে ফাঁসায় দেয় এরকম টাকা খায় তারপরে সে হালকাভাবে অবস্থান নিছে ওই ব্যাটার থেকে টাকা বিপক্ষ বিপক্ষের কাছ থেকে আসে এরকম নাই তাইলে তো বেটে তো আপনার হাতে আপনার উপর আস্থা বান হয়েছে আপনাকে দায়িত্বটা যে তুমি আমার চালাও। তোর বারোটা বাজে দিন নাকি তাইলে যত দায়িত্ব আছে সবগুলাকে আমানত এই আমানত দারিতে রক্ষা অবশ্যই করতে হবে এই আমানত দারিতে যদি রক্ষা না করেন শেষ পর্যন্ত পুরা সমাজই ধ্বংস হয়ে যাবে শুধু আপনি না প্রত্যেকে যদি আমার দায়িত্ব রক্ষা না করে তাইলে সবাই তো আপনার লসে পড়বে নাই কেউ যারা আপনার যত ভোক্তা আছে সবাই আমার হাতে আমানত তাইলে এটা মনে করে যদি পিওর জিনিস যদি সাপ্লাই দিত তাইলে মানুষের শারীরিক এই অবস্থা হইতো বর্তমানে তো আপনার রোগের শেষ নাই কেন প্রত্যেকে তো মানুষকে সে ধোকা ধোকা দিতেছে যত খারাপ জিনিস সে মানুষকে দিচ্ছে তার স্বাস্থ্যের তাইলে এই সমস্যা যদি আমাদের সামনে আসত না আর এরকম আমানত দারিদ্রা সম্পাদরা আমানতে গুলো তো বুঝেন কেউ কারের কাছে একটা কিছু রাখলো এটা আমানত আপনি একজনের কাছে টাকা রাখলেন এটা আমানত কি সেটা চেঞ্জও করা যাবে না তার অনুমতি ছাড়া জিজ্ঞাসা করে আরেকজনে বলে ভাই আমি দেশে যাই আমাকে একটু পাঁচশো টাকার নোট দেন হ্যাঁ সুন্দর করে ওর থেকে একশো টাকা দশটা নিয়ে ওর দুইটা টাকা দিয়ে দিস আরেক বেটার এটা তো চেঞ্জ করা যাবে না যদি একান্ত দরকার হয় ওই বেসারা ফোন করে বলতে হবে যে ভাই আপনি তো দুই দুইটা মার্শারিয়াল নোট রাখছিলেন আমার কাছে এখন এক বেসারা দরকার হয়েছে তাকে দিতে পারি তখন যদি যে দিয়ে দেন আমার হাজার আমার কোন ওই পাঁচশো টাকার নোটের কোন দরকার নেই অথবা আপনি শুরু নিয়ে নেন আমার কাছে তো অনেকজন আমারত রাখে টাকা ডুকের আমি এত হিসাব কোনটা কত টাকার নোট এত হিসাব রাখতে পারবো না এই লিখে রাখো যে কত টাকা এটা পাইলে হবে যদি বলো ঠিক আছে কোনো সমস্যা নেই তাইলে আপনি ইচ্ছে মতো আপনি এদিক সেদিক করতে পারেন কারণ আপনি আগে অনুমতি মেশেন এটা আপনি হেফাজত করার জন্য দিয়ে এটা হাতে দেওয়ার জন্য দেয় নাই হম সুতরাং আমানত দাঁড়িয়ে রক্ষা করতে হবে এটা তুই বুঝেন কাউকে যদি ব্যক্তি আমানত রাখে তাহলে ব্যক্তির সুবিধা বুঝতে হবে ব্যক্তি আমালত রাখে অনেক সময় কেউ রসুল আকাম বলছেন যে কেউ যদি নিজের প্রতিবেশি একটা মহিলার সাথে বিবেচার করে হ্যাঁ তখন অন্য বাইরে দশটা মহিলার সাথে বিবেচার করলে যত আপনার গুণা ওই একটার সাথে করলে এত বেশি কারণ যেখানে তার দায়িত্ব হেফাজত করা সে কেন নষ্ট করে দিল আর যদি কেউ যদি দূরে চলে যায় তাকে আমি হজ করতে আল্লাহর অথবা কোন জায়গায় যুদ্ধে চলে গেছে আল্লাহ রসুল সাসাম বলেন যে এই ব্যক্তি এই আমাদের খেয়াল করার কারণে কে আমাদের দিবসে আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে দিবে বলবে যে তার সব যতটুকু নিতে মনসায় নিয়ে নাও আল্লাহ রসুল বলেন সেই দিন কিন্তু বর্তমানে কোনো গুরুত্ব নাই মনে করে যাক এমনি বলে গেছে আর কি না না এগুলো বলা না এটা দায়িত্ব আপনি কেন বলবেন যে ঠিক আছে আমি দেখলে অবশ্যই দেখতে হবে আপনি এমনি খালি খালি বলে দিলে হবে না নাকি ওই যে মোহরের মতো হয়ে গেছে আমার দেশে মোহর লিখলে তো দেওয়া লাগে না কথা লাগ দিলে দেওয়া লাগে ওই আর কি না না এরকম চলবে না যেটা লেখবেন ওইটা দিতে হবে যেটা বলবেন এটা করতে হবে নাকি এগুলোর সমস্ত কি আমার দারিতা কথা আপনার আমানত কথার মধ্যে আমার দারিতা কথা আমানত এটা দুই ধরনের একটা হচ্ছে কথা আমানত আপনি বলার সময় হিসাব করে কথা বাইর করবেন এমন শব্দ বাহির করবেন না যেটা বললে মানুষের ক্ষতি হয় যেটা বললে কি আল্লাহ নাকশ হয়ে যায় আপনি এবার আরেকজনকে বলে দিলেন না কোশ্চিন কালো না আপনি বলতে পারবেন না ইট ইজ আমানত এই কারণে বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আছে আমানত হ্যাঁ যেগুলো অনেকের আপনার গুলো ও তথ্য অনেকে জানে আরেকটা বাইরে সে সাংবাদিকতা সাংবাদিকরাও কি করে একজনের দেশে গেছে আমাকে মানে সেই আগেদের উপর আসতেছে যে হুজুর আমি সাংবাদিকতা আর করব না মানে এক সময় টিভির কি আমাদের এলাকার আমি বললাম নিতে হয় নেন কিভাবে যে আমরা ছায়া গোয়েন্দার মতো মানে সরকারের তো নিযুক্ত গোয়েন্দা আছে আর আমরা ছায়া গোয়েন্দা কিভাবে বলেছে আমাদের কাজ হচ্ছে হাঁটতে থাকবো মোটর নিয়ে এদিক ঘুরবো আর মানে চোখ কান খাড়া রাখবো কে কোন অপকর্ম করে তথ্য এইগুলো করব। এটা ডাটা কালেকশন সব করার পর যখন একদিন বেটা লোক মালিক দুই নম্বরের শেষ নাই। একদিন হঠাৎ করে তার অফিসে বলবো যে এই সব আমার কাছে তথ্য আছে প্রত্যেকে আমি প্রতিবেদন লিখে দেব না আমার দশ লাখ টাকা দিয়ে দেবো চট করে দশ লাখ টাকা নিলে তো আমার কয়েক মাস চলে যায় বাস এই অবস্থা হ্যাঁ তাইলে বলে যে এটা তো ভালো চাকরি কাজ হ্যাঁ দুই নম্বরে নাই। তাইলে সেটা অসুবিধা নাই পরে এখন ওই যে কিছুদিন আপনার কাপড়ের ব্যবসা করছিল এবার যাই দেখে যে মধুর ব্যবসা করে মানে সে নিজে চলার জন্য যে আমার ফ্যামিলি এটা মানুষ যে আমি শুধু ওই যতটুকু পাই আর কেউ যদি কোনোভাবে তার সাহায্য করলে বিজ্ঞপ্তি এদের কাছে যদি বলে সে আমরা অনেক সময় যখন আমরা এরকম করতাম না মানে সবাইকে ভদ্র মনে করতাম যখন এই কাজ শুরু করছি কয়ে যে এখন গেলে যত বড় লোক সবগুলো অভদ্র মানুষ এইগুলা সবচেয়ে বড় বড় পাপ কারণ গোয়েন্দারা সব জানে যাদের জড় উচ্চ শ্রেণীর মানুষ এই কারণে একবার ইনকিলাম আমি একটা হেডলাইন দিয়ে মানে একজনের মানে তার বন্ধু আর কি তার বন্ধুর ফ্যামিলিগত ইতিহাস তুলে যে তার বউ কিভাবে তাকে ঠক দিছে কিভাবে ঝামেলা করছে বলেছে এই হেডলাইন লেখা শুরু করছে এমন ভাবে তথ্য এসে গেছে দুই দিন মাসে বলে যে বাংলাদেশের যত সেলিব্রেটি আছে যত গণ্য মান্য হ্যাঁ ব্যক্তি আছে সবার তথ্য আমার কাছে চলে আসছে কার কি অবস্থা বলে যে আমি শেষ পর্যন্ত তো ব্যাপারে পরে কলামেটা একদিন লেখে দিল বলে যে এটা সমাপ্তি ঘটাইলাম যদি এটা চলতে থাকে তাইলে আমার দুনিয়াতে চলা বিপদকর হয়ে যাবে কারণ আমি ঘর থেকে বাইরে দেখবো যে সব বাটফার তাইলে আমি চলবো কেমনে দেখব যে এই বেটাও বাটফার ওই বেটাও বাটফার মানে যারা দেখব যে এই বেটাও তো জ্বলে পড়ে মরতেছে এর ঘরে শান্তি নাই ওর ঘরে শান্তি নেই তাইলে তো আমি কোথায় হ্যাঁ আমার চলার কোনো পথ নাই কারণ ভিতরে পথ তো কিছু চলতেছে কেউ জানে না হ্যাঁ সুতরাং এরা হয়েছে আমান উদ্দার একজন যে মুর্দা পারে সে কাউকে বলতে পারবে না কোনো শেষ নাই সেটা আজকে বলে শেষ করা যাবে না সময় শেষ হয়ে গেছে আজকে এখানে শেষ করছি সুতরাং আমান আমাদেরকে রক্ষা করতে হবে একটা পয়েন্ট না বললে হয় না সেটা হচ্ছে অনেকে আছে এমনে আমান রক্ষা করে বা খেয়াল করে না কিন্তু আবার কেউ খেয়াল করলে সে করে আসে না এরকম যেমন আজকে যে বেটা তোমারটা নেই বেটা কি এখানে আছে না কি জুতো রাখি এটা তো আরেক বেটার জুতো না বুঝেন না কথা হ্যাঁ এতে সমস্যা সরকার আপনাকে ফাঁকি দিচ্ছে সরকার জলম করছে তাই বলে আপনি আরেকজনের বে জলম করবেন হ্যাঁ এটা হইল না এটা কোশ্চেন কেন হবে না হ্যাঁ এই কারণে শুরু এখন আতদিলে মানি হ্যাঁ যে তোমার কাছে আমার রাখছে সেটা পরিপূর্ণ ভাবে আদায় করবে বলে তখন তার সাথে কেশিয়ার দায়িত্ব দিছে ঠিক মতো মারে সাবার করে বেতনার থেকে বাড়তি নিয়ে যেতেছে একবার এক জিদ্দের মধ্যে হাসির গন্ড গেলাস এক বেসারা মানে দোকানদার ভদ্র মানুষ মানে কবিল বুঝে না ভদ্র মানুষ এখন কি করে হেবে সারা প্রত্যেক দিন কি না বা এটা সেই বলে তো ওই বেটে তো বাংলা বুঝে না মানে ওরা দেখলে মানে একটা উঠে হে বলছে এই টাকা হে কি বিচ্ছে নাকি বাংলা বুঝে নাকি হে সুন্দর করে এটা রাখে দেয় মানে হে নিস না মানুষ এ টাকা হালাল করে আর কি একদিন কবিল কি আমার দেখলে এই কথা বলা একদিন একটা ধরে নিচ্ছি বলে যে এই বেটা কি বলে তুই আমার কাছে বসে থাকিস যখন এরকম কি বলে তুই আমার বলিস একবারে যখন বসায় ওকে ছাদা খাওয়াই আমার যত বেতন দেওয়া দরকার আমার খাওয়া দেয় না দাওয়া দেয় না আরে তুমি ওই বেটা গন্ডগোল করলে তুমি ওর টাকা মারবে নাকি এরকম এইসব অবস্থা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন বসল আলানবিনা মহামদুল